الحمد لله الكريم الذي أسبق علينا نعمه باطنة وظاهرة العزيز الذي قضعت لعزته رقاب الجبابرة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نرجو بها النزاة في الدار الآخرة وأشهد أن محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تطليما كثيرا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 অর্থাৎ ব্যাখ্যাগত পার্থক্যর কারণে ভিন্ন অবস্থান নিয়েছেন অন্যদিকে ভারতীয় আদালত তিন তালাককে অবৈধ ঘোষণা করেছে কারণ তারা বলেছে এর দ্বারা ভারতীয় সংবিধানের কিছু অনুচ্ছেদ লঙ্ঘিত হয় তারা এক্ষেত্রে ইসলামের একটি বিধানকে বাতিল ঘোষণা করেছে কারণ ইসলামের এই বিধান ভারতীয় সংবিধানের সাথে সাংঘর্ষিক যেহেতু আদালতের চোখে ভারতীয় সংবিধান সর্বোচ্চ আইন তাই সংবিধান অনুযায়ী আদালত ইসলামী সরিয়ার কোন বিধানকে বাতিল ঘোষণা করতে পারেন ভারতীয় আদালতের এই রায় এবং যেসব আলীম একসঙ্গে তিন তালাক বলা হলে সেটাকে একতালাক গণ্য করা হবে বলে মত দিয়েছেন তাদের অবস্থান এই দুটোর মাঝে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এই পার্থক্যটা বোঝা গুরুত্বপূর্ণ একদল কোরআনকে মেনে ব্যাখ্যাগত পার্থক্যর কারণে ভিন্ন মত আরেক দল ইসলামী শরিয়ার বিধান বাতিল ঘোষণা করেছে কারণ তা সংবিধানের সাথে সাংঘর্ষিক দুঃখজনক বিষয় হলো ভারতীয় সংবিধান সপ্রণোদিত হয়ে এড়ায় দেন বরং ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন নামে একটি সংগঠন দুই বছর আগে তিনতালাক নিষিদ্ধ করার একটি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 ইসলামী সরিয়া ব্যতীত ইসলামী শরিয়ত ব্যতীত অপর কিছুর মাধ্যমে বিচার চাওয়া যেমন ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন সরিয়ার বিধান বাতিল করার জন্য আদালতের কাছে রায় চেয়েছে এ কারণে গণতন্ত্রকে শুধুমাত্র কুফুরি মতবাদ বলা সঠিক না বরং গণতন্ত্র একই সাথে কুফুরি ও সিরকি মতবাদ কিন্তু আপনার মিশরের এখো আন উপমহাদেশের জামাত ইসলামী তুরস্কের এরদোগানের এ পার্টি তিউনিশিয়ার আন্নাহ দা মিশরের আন্নুর সহ বিভিন্ন ইসলামী দল ইসলামী গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ করে ইসলামী গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ করে এবং বিভিন্নভাবে এ পদ্ধতিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়ের করার চেষ্টা করে যেমন বাংলাদেশের অনেক বড় একটা বড় একটি ইসলামিক দল আমি নাম বলবো না বড় একটি ইসলামী দল দলের একজন সাবেক আমির আল্লাহ ক্ষমা করুন করুন। দান এক বক্তব্যে কুফুর বলা যাবে না কারণ গণতন্ত্রে একাধিক দিক আছে যা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যদিকে গণতন্ত্রের একটি দিক কুফুর কিন্তু গণতন্ত্র মানে জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে মনে রাখবেন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 এখানে প্রভুত্ব ও কর্তৃত্ব হল সার্বভৌমত্ব সহজ ভাষায় গণতান্ত্রিক ব্যবস্থায় সার্বভৌমত্ব বা সর্বোচ্চ কর্তৃত্ব জনসাধারণের জনগণের জনসাধারণের সিদ্ধান্তের পর তা পুনরায় বিবেচনা করা বা বাতিল করার এখতিয়ার আর কোন সত্তার নেই বস্তুত গণতন্ত্র কুফুর এবং শ্রিক দুটোই গণতন্ত্রের এই আকিদাকে বাস্তবায়নের পদ্ধতি হিসেবে জনপ্রতিনিধি নির্বাচনের একটু করেন করে। গণতন্ত্রের এই আকিদাকে বাস্তবায়নের পদ্ধতি হিসেবে জনপ্রতিনিধি নির্বাচনের দরকার। কারণ প্রাচীন গ্রীষে সকল বৈধ ও উপযুক্ত নাগরিক সরাসরি আইনসভায় গ্রহণ করতে পারলেও আধুনিক যুগে জনসাধারণের বিপুল সংখ্যার কারণে তা সম্ভব না এ কারণে জনগণ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 জনগণ চাইলে চুর শাস্তি হাত কাটার বদলে জেল হতে পারে বৈধ হতে পারে সুদ বৈধ হতে পারে জনগণের ইচ্ছা সাপেক্ষে স্পষ্টতই এটা স্পষ্ট কুফুর স্পষ্টত এখানে আংশিক বা ভুল সংখ্যা উপস্থাপনার মাধ্যমে গণতন্ত্রকে জনগণের নেতা শাসক নির্বাচনের স্বাধীনতা হিসেবে চিত্রিত করার কোন সুযোগ নেই ঐতিহাসিকভাবে তাত্ত্বিকভাবে এবং প্রাওিক ভাবে এটি একটি ভুল ধারণা এছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সংসদে যাবার সময় কিভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়গ হতে পারে আপনার যে বাংলাদেশের সংবিধানে একাধিক জায়গায় স্পষ্ট কুফরি ও সিরকি কথা আছে কিভাবে একজন মুসলিম এই কথাগুলো স্বীকার করার ঘোষণা দিতে পারে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 গণতান্ত্রিক ব্যবস্থার অনুসরণ করে ইসলামের স্বার্থ রক্ষা তো দূরের কথা তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করতেও হিমশিম খাচ্ছেন আর যদি গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে এ তো সুস্পষ্ট ধোকাবাজি তারা মুখে সংবিধানের বা জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়ে শপথ নেবেন কিন্তু তাদের উদ্দেশ্য হবে একবার ক্ষমতায় নিয়ন্ত্রণ ক্ষমতায় নিয়ন্ত্রণ নিতে পারলে গণতন্ত্রে কেবল ওইটুকুই রাখা যা ইসলামের সাথে মিলবে আর বাকিটুকু বাদ দেয়া অর্থাৎ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 ইসলামিক গণতন্ত্রের অনুসারী দলগুলো দীর্ঘ দীর্ঘ সময় জুড়ে গণতন্ত্রের বিরোধিতা করেছেন তারা দীর্ঘকাল নির্বাচনে গ্রহণ করা থেকেও বিরত থেকেছেন পরবর্তীতে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কারণ তাদের ধারণা অনুযায়ী সেই মুহূর্তে এর চাইতে ভালো আর কোনো সমাধান তাদের সামনে ছিল না অর্থাৎ বাধ্য হয়ে তারা গণতন্ত্রে মেনে নিয়েছেন এবং শর্ত সাপেক্ষে গণতন্ত্রে গ্রহণের কথা বলছেন যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে তাদের এই ধরনের সিদ্ধান্ত সঠিক ছিল তবু আমাদের এ কথা স্বীকার করতেই হবে যে দিনের মৌলিক বিষয়ে ধরনের ছাড় দেয়া শুরু করলে তা এর সবচেয়ে ভালো উদাহরণ গণতান্ত্রিক ইসলামী দলগুলোর বর্তমান কার্যকলাপ ও বক্তব্য প্রাথমিকভাবে শর্ত সাপেক্ষে গণতন্ত্রকে মেনে নেয়ার কথা বললেও এখন তাদের নেতা ও চিন্তাবিদদের অনেকেই শর্তহীন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 বাংলাদেশের গণতান্ত্রিক পন্থায় যে ইসলামিক দলগুলো আছে তাদের অবস্থায় ব্যতিক্রম না তাদের নেতাকর্মী ও দলীয় চিন্তাবিদের বিভিন্ন কর্মকাণ্ড বক্তব্য থেকে এটা সুস্পষ্ট যে তারাও সে একই পথে হাঁটছেন এবং অবধা এবং অবধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন যে ব্যক্তি ইসলামক গণতন্ত্র সম্পর্কে দিনের উৎসসমূহ থেকে পড়াশোনা করবে এবং নিরপেক্ষভাবে প্রমাণাদি ও বাস্তবতার পর্যালোচনা করবে তার কাছে এই সত্য দিনের আলো পরিষ্কার হয়ে যাবে কিন্তু অনেকে তো মানতে রাজি না বরং নিজেদের বানানো ভুল ব্যাখ্যা কে আঁকড়ে ধরে এক পরা বাস্তবতার জগতে বুধ হয়ে থাকার জিত ধরে আছে জোনাতালি দেয়া যুক্তি আর কথার মার পেজ দিয়ে শুধু মারপেজ দিয়ে বড় ভাইরা ছোট ভাইদের নেতারা কর্মীদের প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে। আসলে হেদায়ত আল্লাহ তাল পক্ষ থেকেই হবে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 রা করুন আমিন ও আখির উদ্দারা অনিল